আপনারা সকলে চৈতন্য মহাপ্রভু বক্তি মহাপ্রভু পূর্ব পুরুষের স্থান ছিল ডাক্তার এবং শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীত অদ্বৈতপ্রভু চট্টগ্রাম কুন্ডুর ধ থেকে বেশি দেব আপনারা এই সবাই জানেন্ডরিক ধানের মন্দির আছে হাট হাজার জেলায় ছগ্রাম শহর থেকে বেশি দূর নয় সেখানে ফুন্ডরি বিদ্যানি দিয়ে জন্মস্থান্ডরি বিদ্যানিধি খ্রিস্টলীলায় বৃষভানু ছিলেন বৃষভানু ছিলেন খ্রিস্টলীলায় রাজার এবং শ্রীবাস শ্রীবাস ঠাকুরের জন্মস্থান সেটাও সিলেখের মধ্যে শ্রীহট্ট নরোচন্দ্র ঠাকুরের জন্মস্থলী সবাই জানেন সেখানে নিত্যানন্দ প্রভু নরোচন্দ্র ঠাকুরের জন্ম আগে নরোচন্দ্র ঠাকুর মহাপ্রভু প্রেম সেখানে রেখেছেন এবং দেহ ঠাকুর জন্ম পরে সেই প্রেম নেগ্রহ করে সবাইকে রাজ সাহিত্য এসব জায়গায় আমি গেছি তো সেইখান মহাবুরু স্বয়ং পদার্পন করেছেন ংলায় এবং মহাপ্রভু করছে মহাপ্রভু বলেন যদি আমার প্রতি থাকে সবা কাজ তবে কৃষ্ণ ব্যতী না গাইবে সকালে আমার যদি থাকে তাহলে কৃষ্ণ ব্যতির কৃষ্ণ বলো নাও না কি ভোজ অনেক কি বা জাগর অনেক আহার নেশা চিন্তা কৃষ্ণ বলো হবিনের মধ্যেও রাত্রে হোক খাওয়ার সময় বিশ্রাম করার সময় সকাল অবস্থায় হরিনাম করি খাইতে শুয়ে যেন যে খাওয়ার সময়ও বিশ্রাম সময়েও আমরা যদি হরিনাম করি তাহলে আমরা সর্বসিদ্ধি লাভ করতে পারি এর সম্বন্ধে চৈতান মহাপ্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র মহামন্ত্র কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম মহাপ্রভু বলেন প্রভু কে কহিলাম এই মহামঞ্চ ইহা জপরে জপ কি বলেন সকলের এই নাম জপ করা উচিত নিবন্ধ নিবন্ধ শব্দ একটু অসাধারণ আছে নিবন্ধ শব্দ অর্থ হচ্ছে ভক্তিযোগে সকল নিয়ম পালন করে তো এই সব কিছু নিয়ম আছে ও ভক্তিযোগে হরিনাম করে সেইটা মুখ্য নিয়ম সাথে সাথে আরো কিছু আছে যেমন শিরপ্রভাপ আমাদের চার মুখ্য নিয়ম প্রদান করছে সেই চার নিয়ম কি কি আছে আপনার সবাই জানেন যারো দীক্ষিত হবে আমাদের আন্তরাষ্ট্রীয় আন্তর্জাতিক খ্রিস্ট ভবন আমৃত সংজ্ঞায় আমাদের চারটি বড় নিয়ম পালন করতে হবে সেইগুলো কি কি আছে ষোলোনাম জপ করা হরিকৃষ্ণ মহামন্ত্র তার সাথে আরো চার নিয়ম আছে ভেজিটেরিয়ান হাও নিরামিশ কৃষ্ণ প্রসাদ সেবা করা এবং আরো কি মানে জুয়া খেলা টাশ খেলা লটারি এইসব বর্জিত হবে আরো কি আমরা বলি না আমরা বলেন সেটা আমরা বলি না যে স্ত্রী সংজ্ঞা একদম বর্জিত হবে কিন্তু অবৈধ শ্রী সংজ্ঞা বর্জিত মানে মানুষের মতো তো বিবাহ করতে হবে এইসব খুকর বেলি বেড়ায় উঠারো বিবাহ করে না মানুষকে বিবাহ করতে হবে আধুনিক যুগে এখানে পাশ্চাত্য দেশে এই বিবাহ না করে জৌন করে কিন্তু সেটা অসভ্য বিবাহ সংস্কার বিবাহ সংস্কার মানে ধর্ম পালন করে শ্রী সঙ্গ খর হয় এবং যারা সন্ন্যাসী হবে তাদের যেন শ্রী সঙ্গে একদম বর্জিত কিন্তু আরো সকলের জন্য তো বিবাহ সংস্কার অনুসারে ধর্ম পালন করে স্ত্রী সংযোগ করা হয় এবং আর আরেকটা নিয়ম আছে একাদেশি পালন করে সেটা চারটে নিয়ম মধ্যে হয় না আরো কি চারটা আমরা বলিনি পর্যন্ত সব রকম নেশা বর্জিত হবে মদ খাওয়া নিষেধ এবং যারা দীক্ষিত হবে তাদের জন্য সিগারেট পান বিড়ি চায় ছা এইসব বর্জিত হবে মুখ্য নিয়ম কি মুখ্য নিয়ম হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে কীর্তন কর মহাপ্রভু বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে প্রভু কহে কহেলাম এই Mahamantra অনেক মন্ত্র আছে সাশ্রয় কত মন্ত্র আছে সাশ্রয় অনেক অনেক অনেক অসংখ্য মন্ত্র মহামন্ত্র আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে কি প্রমাণ আছে যে এত মহামন্ত্র প্রভু কহে চৈতন্য মহাপ্রভু বলেন প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা জাপে গিয়ে সবে করে নিবন্ধ ইহা হইতে মানে এর থেকে ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবা সবাই সর্বসিদ্ধি লাভ করতে পারে এই হরিনাম জপ করে থেকে সবা মানে এর সব মানে আমি একটু ফলি হইবে সবা সর্বক্ষণ খাম রাত নাম করতে হবে তো হইবে সভা মানে সকলের জন্য হারিনাম শুধু বেঙ্গলীদের জন্য না শুধু হিন্দু জন্য না শুধু উচ্চ জাতি লোকদের জন্য নাভু আরো বলেন জগতে বৈদিক সংস্কৃতি দৃষ্টিতে সকলেই ফতিত আমরা সব ন্যাচ জাতি কিন্তু চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমরা নাম করতে পারি তো মহাপ্রভু বলেন নিচু জাতি নহে কৃষ্ণ ভজনে শুধু বিপ্রহে ব্রাহ্মণ হাওয়া ফলে যোগ্যতা পাই না কৃষ্ণ ভজনের জন্য তো যোগ্যতা আছে কি উৎসাহ যোগতা আছে কি মানুষ মাত্র যোগ্যতা আছে খ্রিস্ট আত্মা কারণ সকল আত্ম খ্রিস্ট দাস কর্মফল পূর্ব কৃত কর্মফল অনুসারে আমরা পৃথক পৃথক স্থিতি পাই কিন্তু সকলে অধিকার আছে কৃষ্ণ ভজন করতে তো নিচে জাতি না হে খ্রিস্টা ভজনে বিপ্রিপ্র কে বড় বাংলাদেশে কে বড় আছে হাসি না এইখ এবং পরে সম্ভবত অন বেগম আসবে কিন্তু মহাপ্রভু বিচারে বড় আছে একজন সমান মানুষ যে হৃদয় থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যাপায় কীর্তন করে যে বড় যেই ভজেই সেই বড় অভক্ত হীন চা কৃষ্ণ ভজনে নাহিক জাত খুলা দি বিছা তো সকলে অধিকার আছে আপনাদের বিশেষ ধাগা আছে যেই আপনাদের সংস্কৃতিতেই আপনাদের জন্মগত আকর্ষণ হয় কৃষ্ণ ভজনের কৃষ্ণের ভজন জন্য আমি লক্ষ্য করেছি যে বাংলাদেশ এই মুসলমানেরও তারাও অনেকে তারা এই কৃষ্ণ ভক্তি কীর্তন সব কিছু ভালো লাগে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 তো খুব ভালো সুযোগ আছে ডক্টর হতে। তবু অনুমোদিত ডক্টর হাওয়া জন্য তাদের কলেজে যেতে হবে পড়াশোনা করতে হবে তো এইভাবেও যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে তাদের ভাল সুযোগ আছে খ্রিস্ট ভক্তি করতে কিন্তু তাদের করতে হবে শুধু আমি বাংলাদেশে আমি সব কিছু জানি মহাপ্রুর সম্বন্ধে শুধু সেটা বলা থেকে ভক্তি তো হয় না তো ভক্তি নিজেই করতে হবে শুধু আমি মহাপ্রভুকে মানি সেটা দলে থেকে ভক্তিতে হবে না কিভাবে মহাপ্রভু মানতে হবে সকল আদেশ মানতে হবে মহাপ্রভু আমাদের করতে বলেন এবং নিবন্ধ সব নিয়মও পালন করতে হবে এইসব আমরা যদি পালন করি তাহলে আমরা প্রকৃত পক্ষে নিজেকে মহাপ্রভু ভক্ত মানতে পারে কিন্তু মহাপ্রভু ভক্তরা বলে না যে আমি ভক্ত মহাপ্রভু সব সবচাইতে বড় লকন কি নম্রতা নম্রতা হচ্ছে বৈষ্ণব আমি বড় ভক্ত মহাপ্রভু ভক্তরা সহিত বলে না তারা ভক্তি করে কিন্তু তারা সবসময় মনে করে যে আমি অয হারি গুরু এবং বৈশব্দে কৃপায় এই সুযোগ আমি পাইছি ভগবানের সেবা করতে তবু সেটা আমি ঠিক মতো করতে পারি না সেই জন্য আমরা সবসময় ভগবানের কৃপার জন্য প্রার্থনা করে তো নম্রতা হচ্ছে বৈষ্ণবতা আসল নম্রতা এবং নাম হচ্ছে বৈষ্ণব যাদের নামই বিশ্বাস নামে উঁচি তারা বৈষ্ণব তো হয়তো আপনারা এইসব জানেন আগেই শুনেছেন কিন্তু আমাদের বাবা শুনতে হবে যাতে আমাদের দৃঢ় বিশ্বাস হবে এবং আমাদের নিজেই করতে হবে আপনারা এখানে আসে কেতন করেন সেটা খুব ভালো তো আপনারা ঘরেও আপনারা এই যে কোথায় আপনার একসাথে থাকেন নাকি আলাদা আলাদা বাসায় তো যেখানে থাকেন এখনও আপনারা প্রতিদিন সকালবেলায় উঠে সন্ধান করে হরিনাম জপ করুন কীর্তন করুন এবং জপ করুন হরিনাম জপ ষোলমালা জপ কলে প্রভু ফা দেব পুরা কৃপা পাদ সেটা আমাদের অনুরোধ আপনারা কিছু জানেন জানেন জানেনা জানেনা আমি আপনারা জানেন যে মহাপ্রভু হচ্ছেন ভগবান সেটা আপনাদের সৌভাগ্য আপনারা জানেন যে এই হরি কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে যুগ ধর্ম সেটা আপনাদের পরম সৌভাগ্য তো আমাদের অনুরোধ আছে আপনাদের কাছে আপনারা করুন আপনারা প্রতিদিন নাম জপ করুন তারপরে আপনারা মহাপ্রভু পুরো কৃপা পাবেন হরি কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরি হরি রামা রাম হরি রামা রামা রাম হরি আমি যদি প্রতিদিন হরি নাম করি তাহলে আমাদের স্বাভাবিক কৃষ্ণ প্রেম যার সকলের ভিডিওর মধ্যে আছে সুপ্ত রূপে সেটা পুনর জাগরিত হবে তো সেটা আপনাদের দলতে ছাড়ছিল কেউ কিছু প্রশ্ন করতে চান হরে কৃষ্ণ মহাপ্রভু দীক্ষিত বৈষ্ণব তাদের কি বিবাহ করার দিটি আছে মহাপ্রভু দীক্ষিত মানে যারা বৈরাগী তারা বিবাহ করতে পারে বৈরাগে মানে তারা বিবাহ করে না যদি বিবাহ করে সে তারা কি বৈরাগে আছে মহাপ্রভু দেখা দিক বৈষ্ণব বর্ণনা আছে মহাপ্রভু এক ভক্ত এক বা চৈতন্য মহাপ্রভু থে কে যুগেশ তো বৈষ্ণবকে কিভাবে আমরা বৈষ্ণবকে চিনতে পারি মহাপ্রভু বলেন মানুষের মধ্যে প্রধান সেই রকম তো যার মুখে এক বা হরিনাম উচ্চারণ করা হয় সে মানুষ হচ্ছেন বৈষ্ণব তার বাবা সেই ভক্ত বছর পরে কি হল গৌর দেশের ভক্ত মানে যারা বেঙ্গালি ছিল তারা প্রতি বছর মহাপ্রভুর দর্শনে আকাঙ্ক্ষায় ফুরিধামে আসল রথযাত্রার সময় তো একবার ফুরিতে এই ঙ্গালী ভক্ত মহাপ্রভু থেকে জিজ্ঞেস করেন এবং আমরা বৈষ্ণব চিনতে পারি তো এইবার মহাপ্রভু বলেন যার মুখে এই সব সময় হরিনাম নিঃশৃত হয় সেই তো বৈষ্ণব তারপর এইবার এই আরেক পদ সফরে জিজ্ঞেস করেন বৈষ্ণবেন সেই ভক্ত দর্শন পেয়ে অনের হারিন করে সেই তো বৈষ্ণব তো এইভাবে তার সবাই যারা হারিনাম করে তারা বৈষ্ণব কনিষ্ঠ বৈষ্ণব যারা সবসময় হারিনাম করে তারা মধ্যম বৈষ্ণব এবং যাদে দর্শনে প্রভাবে অনেক হরিনাম করে তারা উত্তম বৈষ্ণব এবং মহাপ্রভু অনেক কিছু বলেন কি কি করা উচিত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 সেটি কঠিন সেটি কঠিন আমাদের জন্য কঠিন কিন্তু সম্ভব সম্ভব জি সম্ভব আপনি কি বিয়ে করছেন বিয়ে করো অথবা না কর বিয়ে করো অথবা না করো সেটা সবচেয়ে বড় প্রশ্ন না মহাপ্রভু ভক্ত মধ্যে সাংসারিক জীবনে যারা ভক্ত তারা ভোগ বিলাসী না তারা সরল ভাবে সাথে থাকেন কি জন্য যাতে স্বামী স্ত্রী একসাথেই কৃষ্ণ ভক্তি করেন তো বিয়ে কর্ত্রীকে ভোগ করা জানেন যাতে স্বামী স্ত্রী একসাথে কৃষ্ণ ভজন করতে পারবেন সেজন্য স্ত্রীকে সহ ke বলা হয় সহ খামেনি না আরো কিছু যদি হয় আমি বেশি মালা করি যদি রুচি আসে না তো করি না সেই জন্য সংখ্য করতে হবে ঠাকুরের সামনে সংখ্যপ করতে হবে যে আজ থেকে আমি আট মালা থেকে কম কখনো করবে না কম পক্ষে আট মালা দশ মালা বারো মালা ষোলো মালা বত্রিশ মালা সংখ্যা করতে হবে কোথাও মালা শিলপ্রভুপাদ আমাদের বলেছেন আমাদের আসলে কমপক্ষে মহাপ্রভু আমাদের এক লক্ষ নাম জপ করতে বলেছেন সেটা চৌষী মালা কিন্তু শিলপ্রভুপাদ আজকাল এই অবস্থা দেখে লোকদের পথিত অবস্থা দেখে দেখে এবং যে লোকেরা খুব ব্যস্ত থাকে কাজে এইসব দেখে আমাদের শুধু ষোলো মালা জপ করতে বলেছে তো প্রবাদের কৃপায় আমরা ষোলো মালা জপ করতে পারি এবং সর্বসিদ্ধি লাভ করতে পারি এভাবে সর্বসিদ্ধি মনে কৃষ্ণ প্রেম ভক্তি আপনার করুন আপনাদের জীবন সার্থক করুন মালা মালা ব্যবহার করো ভালো চলো মালা জপ করতে হবে চলো মালায় মহাপ্রভুর ভক্তরা সবাই মালা ব্যবহার করে মেশিন তো ভালো না সবচেয়ে ভালো হয় খুব ধরে উঠা ব্রহ্ম মা সেই সময় মালাই জপ করা সে উত্তম কেন স্নান করবে না এই দেশেই শীতকালে গরম পানের ব্যবস্থা কখনো কখনো আমি করে আমি করেছি কারণ কারণ ব্যবসায় শুধুম আছে এবং অনেক ভক্ত উপস্থিত ছিল সেজন্য আমি ওই একটু অপেক্ষা করেছি স্নান করা কিন্তু ওই শীতের ভয়ে স্নান না করে সেটা ঠিক না এই পরিস্থিতি এই পরিস্থিতি পরিস্থিতিতে এই নিয়ম করব পরিস্থিতি দেশ কাল পাত্র বলে আমরা যে চল করে আমরা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 পালন না করলে এখানো উপকার হবে না হারে কষ্ট